98.3 गल्प छक्का मियाार टम टम रचना सैयद मुस्तफा सरजी लेखक अंधकारे रत विरेते संकलनटीके गल्पाठे दीप गल्पर सूत्रधार मीर शुरू होक्का मियाार टमटम युके रत बीड़े बस फेल कर लेक्का मियाार टमटम छाड़ा और उपाय छात्रा ঝড় হোক বৃষ্টি হোক মহা মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদাই তলা মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মিয়া টমটমে দেখা মিলবেই মিলবে অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাকুর হবে এক চিলতে টিমটিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই হোক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ ट लंग टद्युत आलोए हठा चोखे पड़े कलो एक, एक गाड़ी तेरपोलर चौको एक टोपुर चापान सामने कलो एक मूर्ति नड़बड़ को दौड़नो एक टाटू मुखे किचु बलार दरकार नहीं छक्का मार टमटम सवारी देखा मात्र थेमे जाए तक एक लाफे पेचने तेरपोल चाल चौको टोपुर ढुकले ही আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়া টম টম টং লং টং লং টম টম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডম থেকে যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়া রেকা গাড়ির ঘোড়া মোটে এক তবু আদর করে লোকে নাম দিয়েছিল টম টম ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী ঢেঙা টিং টিংয়ে রোগা একটু কুঁজো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোপ চামড়ার রং রোদে পোড়া তামাটে তেমনই তার টাট্টু যেমন মনে তেমনি ঘোড়া হাত জির জিড়ে লম্বাটে গরম ঠ্যাংচারটে যেন চারখানা কাটি মাথাটা দেখে মাঝে মাঝে বুঝতে অসুবিধে হয় যে প্রাণীটা একটা সিঙ্গি না সত্যি একটা ঘোড়া রেশার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে टमटमे चल हाड़ मासा पाक रेवजे रतरे बस फेल कर लेकाम बोझे এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বনে জঙ্গলে বা ঝিলে চড়িয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তা সিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝপথে একখানার ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগের স্টেশনে মালগাড়ি বেলাইনি ব্যাস বেলা গড়িয়ে সন্ধে হলো তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোটমামা বেজার মুখে বললেন আবার হত ছাড়া ছক্কা মিয়া টম টম আছে ওই টম টমে আমি কখনো চাপিনি তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোট মামা ছোট মামা দাঁত মুখ বললেন উম মজা হবে বুঝবে ঠেলা কর কিসের বুঝলাম না আগে দেখলাম ছোট মামা ট্রেনে জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে বর্দা অত করে বললেন তবু থাকলাম আমার কি আকেল ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে বাজার নিশুতি চৌমাথায় তলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা কওয়া নেই দরদস্তুর নেই ছোটো মামার টমটমের পেছনে তেরপল তুলে ঢুকে ডাকলেন আ করে দেখছিস কি উঠে আয় এক্ষুনি এক গাঁদা লোকে যে ভালো জায়গাগুলো তখন করে ফেলবে যে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা কেমন একটা ছিনিক গন্ধ অন্ধকারও বটে যেন একটা গুহায় ঢুকেছে সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁকা করে রাখলেন একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা আর তারপরে আচমকা জোরে মেঘ ডেকে উঠল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোটো মামা বললেন হই যে বলেছিল ठक्का मिया सामने आसन घोषणा कर लराम बसुन बाबू मशाईरा ए रौना दी तर घोड़ा मेघे संगे पाल्ला दिए चिहि डाक ऐड़े जख पा बाड़ाल तक टेर पेलम कैन छोटो मामा बाप्स मुखाना तुम्ब कर सत्य बाप्स हाड़ गोड़ मर मरिए भेगे जावा दाखिल বাইরে হাওয়ার হইচই মেঘের আখ যত বাড়ছে ছক কামিয়ার তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই দড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপুরের তের ফলে পড়তে শুরু করলো ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিল আমি তখন অবাক ছক বাইরে বসে চাবু খাকাচ্ছে ওর বৃষ্টির ছাঁট লাগবে না রাস্তার ধারের গভীর খালে নাকানি চোখানি খাবে আমাদের অবস্থা যে কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ টং লং টং লং টং লং কখনো ছক্কামিয়ার টাট্টু ঘোড়া বিকট চি হি হি করে আমাদের পেছন থেকে এক বলে চেঁচিয়ে উঠছে এতক্ষণে তের পোলের টোপোর থেকে ফুটো দিয়ে জল চমাতে থাকে সাওয়ারিরা নোড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্ ভিজে সবসপে হয়ে যাচ্ছিল জামা কাপড় এক সময় ছোট মামা বাজ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি বসাই আমার উপর আমায় ঠান্ডা করে দিয়ে আবার মানুষ না বরফ আমি বরফ আপনি ঠান্ডা আর আমার পেছনের চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বললো ঝগড়া বেঁধে গেছে ঠান্ডা সরে বসুন না ঠান্ডা লাগছে যে লোকটা ভারী হত সে ওই বিধ ঘুটে খিক খিক হাসতে হাসতে আরো ঠেসে ধরলো আমাকে চেঁচিয়ে উঠলাম ছোট বাবা ছোট মামা কিন্তু কোথায় লোকটা সেই খিক্ষিক হাসির মধ্যে বলল আর ছোট মামা বড় বাবা মামারা এখন রাস্তায় পরে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম হাতে কিন্তু ছোট মামা নেই তারপর পেছনের দিকে চোখ করলিকার পর্দাটা যেন পর্দা পাই বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম ছক্কা বিয়া ছা বিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনের সবার সেই বিধ ঘুটে হাসি হেলে ভেজা জামা খামল গাড়ি থামাও বলছি ঘুরে বলল কি হইয়াছে বাবু মোশাইরা ছোট মামা পড়ে গেছেন কোথায় ছক্কা মিয়া বললো বালাই শাঠ ঠিকই আছে খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা পাশ দিয়ে লাফ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম बुद्धि छोट मामा सूटकेसमारे आटचाल ढोकार छक्का मिया टम बिस्टिर मध्य गड़ाते घोड़ा टा ची हि डाक डेके तेमी नड़बड़े पाए दौड़ते ले फ्यल फ्याल तक मुख्य कथाटा फुटल ना भारि अद्भुत लोकतो छक्का এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সময় পড়ছে নির্জন আটচালায় দাঁড়িয়ে আছে প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে কেঁদে ফেলার অবস্থা কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কি যেন হাসছে আমি চেঁচিয়ে উঠলাম কে কে ছোট মামার সাড়ায় অন্তু নাকি রে ट भूले चढ़ते आसबिना छोटमामा सूटकेस देखे खुशी जान तुम तुम ठीक नेमे पड़े अपेक्षा कर भी कोकटा कथा रही हसलें छोटमामा ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক নাকি তবে কে বুঝলি নে। একটা নেু বসিয়ে দে তাহলে বুঝবি থাকবে এখন রাত বিড়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাত এমন দু একজন সবারই ছক্কা মেয়ার টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেটা পড়বার সময় মেরেছে এক প্যাঁচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে বিশ ফুট গভীর খাদে গিয়ে পড়লো এতক্ষণ কোন বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিবিয়ে হিবিয়ে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা দিনে কাটাতে পারলে জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তো আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সাকটিও কি লোক নয়। সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো। আমার মুখ দিয়ে ছোট মামার প্রতি ধ্বনি বেরিয়ে গেলসাম না কিনা আমি পুরোপুরি সাবাল হোক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিঝুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে चायर दुकान खोला शीतर रात बारोटाएं सब झापा देखे बुझीता दया एक कप चा खिल शे, शे बोल से बोल बाबू मशाई तब से गई जब बरम देखी वेटिंग रूमे रत काटाना जाए कि चावला मुचकी हेसे बलो ছক্কা মিয়া টম টমেও যেতে পারেন ছক্কামিয়া টমটমের কথা ভুলেই গিয়েছিল। সেবার ঝড় বৃষ্টি ছিল কম হনহন করে চৌমাথায় চলে গেল গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কামিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদায় তলা যাবে নাকি ছক্কামিয়া ছক্কামিয়া ইশারায় টম টমে চড়তে বলল আজ আর কোনো সবারই এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টমটম টম তেমনি নড়বড় করে চলতে শুরু করল ঘোঁড়াটাও বিকট চিঁ হি হি ডাকতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোঁকটটারও ভুল বদলায়নি আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ টং লং টং লং টং লং কনকনে ঠান্ডা হাওয়া পেরপলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে ঘেঁসে রই। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জোসনা ঝিম ধরা মাঠ ঘাট পড়ছিল গাছগুলো আপাদ মস্ত কুয়াশার আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেনা ঘুড়ির মতো একটা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে মাইল মাইলখানেক চলার পর রাস্তা ধার থেকে কে বাজ খাই হাঁক ছাড়ল রমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাব মতো সামনের দু ঠ্যাং তুলে এখানে চি ছাড়লো তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম দারোগা বাবু নাকি সেলাম সেলাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোন এক দারোগা বাবু বললেন রস সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হল ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে ক্যা আমি বললুম আমি আমি আমি কি মানুষের নাম হয় নাকি বলে দ্বারোগাবু জেলে সন্দিগ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নাম ধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন ও আমি আপনাদের গদাইতলার থানার চার্জে ওই আপনাকে তো কোনো দেখিনি বেগতিক দেখে বললুম কলকাতায় আছি বউকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার বিয়ারি রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বললুম বঙ্কু দারোগা প্রচণ্ড গম্ভীর গলায় বললেন বাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওপ পেতেছিলাম তাড়া খেয়ে সটান একটা তালগাছের ওপর উঠে গেল তাকে আর নামাতে পারল না তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এল আস্তে আস্তে হঠাৎ সাইকেলের পেয়া দাগি বেগুন এই শীতকালে সারা তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতবাগা সেপাই দুজনের কথা ভেবেই আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন ও আপনি মশাই এই মড়া বহা গাড়িতে এত রাত্রে চাপলেন যে আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে চক কামিয়া মড়া বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বললুম সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেড়ে বঙ্কুতা রোগা বললেন অত চেপে শুনেই ঝেপেছেন কিছু বলা যায় না কেন এই কথা বলছেন কেন বলছি আপনার চেহারা থেকে এমন সুটকো রোগা চিপসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না এবার আমার খুব রাগ হল কী বলতে চান আপনি রাত বিড়াতে আজকাল ছকামিয়ার টমটমে কে জানতো কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বললাম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জানতো দারোগা আমার হাত ছড়িয়ে দিলেন জোরে বাপস ইয়ে যায় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাত্রে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে নাকি না মশাই এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমার সিঁধেল চোর বললেন বঙ্কুদারকা গলার ভেতর বললেন সিঁধেল চোরের ভূতও তো হতে পারেন কিছু বলা যায় না তখন আ বলা শুনেই সন্দেহ হয়ে গেছে আর সহ্য হল না খাপ্পা হয়েছে আচালুম পুলিশ হন যাই হন दि मशाई दारोगार्च जेले बड्डे सोरे बस मुखर ओपर टर्चे आलो कारी बाह्य है टर्च ने टर्चले धक्का मेरे सर दिल टर्चा निभे गल और कोधाय छिटके पड़ल कंतु योधय भूल हल और बंकु दारोगा चित्कार ऐड़े আমাকে এক রাম ধাক্কা মারল একপাশে এক পাশে জরাজীর্ণ তেরপোলের ওপর পড়ল। তেরপোলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে পলকের জন্য দেখি কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে চলে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক স্বপ্ন টং লং টং লং টং লং ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল আঘাত টের পেলুম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছকামিয়া টম টম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছে তার মোড়া ছিল শুধু সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল অবাক কাণ্ড দেখুন মোড়াটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালো ভালো চিতে তুলতে পেরেছে বঙ্কু দ্বারকের ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু নিজের ভাগ্যে কি ঘটলো বাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুকু ফাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবার চাওলা কেমন করে বলেছিল ছক্কামিয়া টম টমেও যেতে পারে সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে যে সে বলেছিল ছক্কামিয়া টমটমেও যেতে পারতেন আমি হয়তো ভুল শুনেছিলাম গোলমাল শুনছিলেন ছক্কা মিয়ার টম টম রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে দীপ গল্পের সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সংগীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় বর্ণালী পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক সৈয়দ মুস্তফা সিরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় आो एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेन्स